খোঁজবার শুরু হয়ে গেলে চলাফেরা করা চাই না মনোযোগ দিয়া শোনা চাই এর আগে বসে যাওয়া চাই نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يغذله فلا آذي له ونشهد أن لا إله إذ الله وحده لا شريك له মুনার সরওয়ান সাইয়েদা নাম মাওলানা মুহাম্মাদান আব্দুহু রাসূল আরসালো বিল হাক্ব বশীরাম ওয়ালাযীরা ওয়া দাঈআন ইলা আল্লাহ বিইর্নিহি ওয়া সিরাজাম মুদীরা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি মোবারাক ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা কাসীরা সময় বহু মোবারক সময় এই সময় অন্য কোন কাজে না লাগে দূরে দূরে যারা বসে আছে তারাও মজমার সঙ্গে মিলে বসে কারণ এরকম মজমা দিনের কথা শুনবার জন্য শিখবার জন্য জমা হয় একত্রিত হয় তো ফেরেস তারা চারিদিক থেকে ঘেরাও করে নেয় তারপরে তারা মজলিশ শেষে আল্লাহ তাদের কাছে যায় আল্লাহ তারা সবকিছু জানা সত্ত্বেও জিজ্ঞাসা করেন কোথা থেকে আসলা তো ফেরেস তারা বলে যে আল্লাহ তারা জিজ্ঞাসা করেন তারা কি চায় তারা জান্নাত চায় তারা কি জিনিস থেকে পানা চায় আজাব থেকে পানা চায়। আল্লাহ বলেন যে তোমরা সাক্ষী থাকো আমি তাদের সবাইকে মাফ করে দিলাম তারা যেটা চাইছে এটা তাদেরকে দিয়ে দিলাম যেটা থেকে পানা চাইছে সেটা থেকে তাদেরকে পানা দিয়ে দিলাম এবং আমি তাদের গুণাগুড়িকে দেখি দ্বারা পরিবর্তন করে দিলাম লেগে বসি মিলে বসি ফিরস্তাদের ঘের মধ্যে বসে মানুষের জিন্দিগির সময় চলে যায় বসে থাকে না বলেন মানুষের জিন্দিগির সময়টা হলো বরফের মতো বরফ আস্তে আস্তে গলতেই থাকে গলতে গলতে একসময় শেষ হয়ে যায় আর বলেন যে মানুষের প্রত্যেকটা কদম তার কবরের দিকে অগ্রসর হয়ে যায় আর প্রত্যেকটা শ্বাস মানুষকে তার মহতের দিকে অগ্রসর করে জন্য সময়ের বড় দাম দুনিয়ার জিন্দিগির সময় বড় দাম যদি কেউ এটাকে কাজে লাগায় কেউ সময় নষ্ট করে এটাকে দুনিয়ার লাইনের লোকেরাও পছন্দ করে না যারা আখেরা চায় তাদের জন্য কত বড় লোকসান যে তাদের এক একটা মুহূর্ত যেটা আখেরাতের বিরাট নিয়ামত হাসিল করা যেত এটা অযোধ্যা শেষ হয়ে গেল সময় নষ্ট হয়ে গেল কত বড় লোকসান হয়ে গেল সময় নষ্ট করা চাই না আল্লাহর রাস্তায় যখন বের হয়ে আসি। এই সময়টা প্রত্যেকটা নকল হরকত প্রত্যেকটা কাজ প্রত্যেকটা নড়াচড়া প্রত্যেক জিনিসই আদ্রাতের বিশাল কামাই জিনিস আল্লাহ দাস্তার এক একটা কদম সাতশো নেখি আল্লাহ তালা দিবেন আখেরাত এক একটা কদমে সাতশো নেকি আবু বকর সিদ্দিকুল মুসলিম মর্যাদার দিক থেকেও বড় বয়সেও বড় সব দিক হাঁটতে আমি পড়ি আবু বকর স্ত্রী বললেন। যে তোমার নামার দরকার নেই আমরা সবার উঠার দরকার নেই আবু বকরের জন্য কি অসুবিধা কিছু সময় যদি আল্লাহ রাস্তায় তার কদম চলে প্রতি থেকে আপনারা আল্লাহ রাস্তায় গেছিলেন সেখানে কত কদম হাঁটছেন কত চলছেন কত জমাত পায়দল চলছে তো মানুষের মাথা থেকে পা পর্যন্ত এই শরীরের ব্যবহার আল্লাহ দিবেন যে দুনিয়ার জন্য করে তো তার দাম দুনিয়ার মানুষে দেয় এক মাস ভরা চাকরি করবেন আপনার এ বেতন দেবে এক লাখ টাকা মনে করেন এক মাস ধরা কত আপনি মেহনত করছেন এদের মূল্য সে এক লাখ টাকা ধার্য করছে আপনি ব্যবসা করেন ব্যবসার জন্য ছুটাছুটি করবেন দৌড়াদৌড়ি করবেন কত মেহনত করবেন ফিকির করবেন রাত্র জাগবেন দিনে মেহনত করবেন ব্যবসায়ীটা করে ব্যবসায়ীরা এটা করে কি করে না ভাই না খালি ঘরে যায় ঘুম যায় আর তার ব্যবসা চলতে থাকে ব্যবসায়ী প্রিন মেহনত করা সে তার মেহনতির মূল্য তার মুনাফা এই তো ব্যবসার মুনাফা সেটাই সে বলে আমি চাকরি করতাম না দৈনিক মেহনতের মূল্য আমি এক লাখ টাকা নেব ব্যবসায় মুনাফা হবে দৈনিক আমার এক লাখ টাকা মুনাফা হবে মনে করেন কমসে কম হইলে বেশি হলে তো আরো বেশি হবে তো যত বেশি হোক এই সব মেহনতের দুনিয়ার জন্য যে মেহনত মানুষ করে এটা মূল্য হল সীমিত একটা মূল্য সীমিত একটা মূল্য। 10 লাখ টাকা বিশ লাখ টাকা এক কোটি টাকা দুই কোটি টাকা দশ কোটি টাকা একশো কোটি দুশো কোটি টাকা এগুলি খুবই সীমিত খুবই সামান্য হয় সে খাইবে করবে। আর হলে ব্যাংকে জমা করে চলে যাবে এগুলির পরিণতি হলে যখন তার মৌ আসবে তার জিন্দিগির কোটি কোটি টাকা কামাই করা ব্যাংকে বইয়া আছে। তার মধ্যে থেকে একটা ফুটা পয়সাও তার কাজে আসবে না আসবে নাকি ভাই বলে অনেক বড় লোক ছিল বলে কাছে নাকি বলে বাজারে সবচেয়ে সস্তা কাপড় পাওয়া যায় ওইটা দিয়ে কাফন দাও অথচ সে কোটিপতি কবলে যাওয়ার সময় সস্তা কাপড়ের কাফন লেগে যাবে আর ওই কবরের মাটি ওই সস্তা কাপড়ের যদি দশটা টাকা তাহলে কবরের মধ্যে খাইতে পারবে ওরা কাপড় সাপড় দিয়া দেয় কাপড় চাপড় কিসে ব্যবহার করতে পারবে কিছুই করতে পারবে না তো দুনিয়াতে মেহনত করা মানুষ যা কামাইল এটা খুবই সামান্য সামান্য বলল ঠিক হয় না কিছুই না বলতে হয় আখেরাতের জন্য হয় আল্লাহর জন্য হয় তোমার মোহতরম দোস্তর বুজুগ এইটুক খাটনি যে সে সুভান আল্লাহ দুই ঠোঁট লড়াইয়া চোখো ব্যবহার করা লাগে না কানো ব্যবহার করা লাগে না আজ ব্যবহার করা লাগে না পাও ব্যবহার করা লাগে না দুইটা ব্যবহার হয় বলে যখন ইমানের সঙ্গে আখেরাতের জন্য আল্লাহকে রাজি করার জন্য সুবহান আল্লাহ বলবে আল্লাহ বলেন দুনিয়ার মানুষে তো তোমার এক পয়সাও দিব না দুনিয়ার মানুষ এক পয়সাও দিবে না আর দুনিয়ার মানুষ দিবেই বাকি কাছে আসে সারা দুনিয়া কত্র করলেও তোমার এই এইসব হানাল্লার মূল্য হবে না দুই চোটের হরকতে মানুষ একটা আমল করে এই আমল তার মূল্য হাদিসে পাকের মধ্যে আসছে বহান পাহাড় চো বিশাল নেবেন্লাহ রুপুরে আল্লাকে দিবেন পাহাড় লম্বা হইল নয় মাইল পাহাড়ের সব বড় নেকি যেটা আল্লাহ পাক দিবেন তাকে এক নেকি ল হবে এক যার পাল্লা ভারী হবে আর এটার বিনিময়ে সে জান্নাত পাবে তাকেও আল্লাহ তালায় দিয়ার দশ গুণ সমান জান্নাত দিবেন চলে যায় মারামারি সারা পৃথিবীও নয় সারা দুনিয়াটাও নয় দুনিয়ার সামান্য একটু এক টুকরা মারামারি নে মানুষের আকল নষ্ট হয়ে হয়। আর আল্লাহ দুনিয়ার দশগুন সমান জানিক বানাবেন একত্র বাদশাহ হবে সেখানে কোন ইলেকশন সিলেকশন ফিলেকশন কিছুই নেই ওখানে মৌত নাই জিন্দিগি জিন্দিগি চির জীবন জীবিত থাকবে সুস্থ থাকবে অসুস্থ হবে না তোমার কাপড় কোনোদিন ময়লা হবে না তোমার জওয়ানি কখনো বার্ধক্যে যাবে না চিরদিন জওয়ানি থাকবে তুমি আরে বিশাল জন্নাথের তুমি একা বাদশাহ হবে बादशाही लकशाही लोन चाहिए बादशाह दुनिया केल करा जो यारोल कर मूल्य दीबें बसिमल करने वाला आरो बड़ो जाना मालिक हो चे बल करने वाला और बड़ो जाना मालिक हो দোশের মালিক হবে মেরে মারাম দো দুগ মানুষের আমলের দাম যদি দুনিয়ার মানুষের কাছ থেকে নেয় খুবই সামান্য বরং কিছুই না আর যদি মানুষ তার আমলের দাম আল্লাহর কাছ থেকে নেয় তো এইটার দাম তো এত যে এত সারা দুনিয়া মিলেও হবে একজন জান্নাতির পোশাক যদি দুনিয়াতে নিয়ে আসা হয় তো সারা দুনিয়ার সমস্ত সম্পদ দিয়েও ওই পোশাকের মূল্য হবে না জান্নাতের এক বিগত জমিনের মূল্য সারা দুনিয়ার জমিন দিলেও এই জান্নাতের এক বিগত জমিনের মূল্য হবে না মেরে মহতরাম দোস্তার বুধুর্গ সেখানে স্বর্ণ চাঁদিন ইা মহল তৈরি করা হবে সেখানে মনি মুক্তার মহল হবে আর সেখানে দুধের নহর হবে এখানে তো দুধ দুয়ে খান ওইখানে দুধের নহর চলবে স্বচ্ছ পাহাড়ি পানির নহর চলবে সারা মানুর নহর চলবে আর যে মধুর নহর চলবে ওই জান্ন ঘুরে দেবে যেখানে নিতে চাইবে সেখানে চলে যাবে পশ্চিম দিকে এটা চলতেছিল এখন সে পূর্ব দিকে যাইব ওই নদী ঘুরা পূর্ব দিকে হয়ে দেব এই জন্য মানুষের আমলের দাম যদি সে আল্লাহর কাছে চায় আল্লাহর কাছে নেওয়ার জন্য করে আল্লাহ তো এত দিবেন এত দিবেন এত দিবেন যে সে কল্পনাও করে না কোন মানুষ কোন প্রাণী জানে না যে আল্লাহ তার জন্য তার চক্ষু শীতলকারী কি কি নিয়ামত তৈরি করে রাখছেন যেটা দেখলে তার চোখ জুড়ে দুনিয়ার দৃশ্য দেখা মানুষ চোখ জুড়ায় না সমুদ্রের মধ্যে পাহাড় ঘেরা গাছে দিয়ে নহর চলতেছে কি সুন্দর দৃশ্য কি সুন্দর দেখছে এগুলি দেখা চোখ জুড়াইতেছে আল্লাহালা বলেন তাদের চোখ জুড়াইবার জন্য এমন এমন নিয়ামত তৈরি করে রাখছি যা কোন মানুষ জানে না এইসব কিসের বিনিময়ে জাগার বিনিময়ে না ব্যবসার বিনিময় না চাকরির বিনিময়ে না এইসব মেহনত কোন রাজত্বের বিনিময়ে না কেউ বাংলাদেশের রাজত্ব দিয়ে দিলো আল্লাহরে নেন আমার এরম একটা জানো এটা বলে যেমা কানুয়ালুন তারা যা আমল করছে আমার জন্য আখেরাতের জন্য এই তাদের সেই আমলের বিনিময় হল এটা সেই জন্য মেরে মহতার যখন মানুষ করে দান কে জানে আল্লাহ আল্লাহ গুণাবলি কে জানে আল্লাহর উপরে আল্লাহর ওয়াদার উপরে করে মানুষের ওয়াদার উপরে তো খুব বিশ্বাস হয় এই লোকটা খুব ভালো জীবনে কখনো ধোকা দেয় নাই এই লোকটা যখন নিশ্চয়ই ধোকাবাদের কথা বিশ্বাস করে আল্লাহ বলেন ইন্দ আল্লাহ কখনোই ওয়াদা খেলাফি করেন না ওই আল্লাহর কথা কে ওই আল্লাহর কে বিশ্বাস দিলে মধ্যে মেহনত আল্লাহ রাস্তায় ফেরা কিসের জন্য বলে ওই ইমানকে বানাইবার জন্য আখের উপরে ইমান বানাও দুনিয়ার প্রতিটা মুহূর্ত তুমি আখরাত কামাইয়ের মধ্যে লাগাও তোমার আখড়া যেটার মধ্যে বনবে সেটা সেই আমল করো রাজি হবে আল্লাহ কে রাজি করার উদ্দেশ্য বাদে একটা কদমও ফালাই না দেখেন না বাড়ির সারি পড়ছে চেম্বার লাগাই আপনি কোনো পরামর্শ চাইতে গেছেন কথা বলব না যতক্ষণ তার ফিস না দেবেন ডাক্তার পড়াশোনা করছে চেম্বার লাগাইছে ততক্ষণ পর্যন্ত আপনার সিরা রূপে হাত রাখবো না অথবা আপনার রোগের কথা শুই কোনো কোন ঔষধ লেখবো না যতক্ষণ পর্যন্ত তার পয়সা না দেবেন যতক্ষণ পর্যন্ত তাহলে পয়সা না যতই দিবা করে যত কিছুই করে বলে কোনো ওয়াদাই ঠিক নাই হইতেও পারে নাও হইতে পারে আল্লাহ যে ওয়াদা করছেন সে ওয়াদা কি সত্য সত্য সত্য ওরা ভুল নাই মানুষ আমল করবে আল্লাহকে রাজি করার জন্য ফেরেস্তা লাগাই রাখছে লেখা রাখবেন আল্লাহর জন্য করছে না কার জন্য করছে এটা আল্লাহ চালা জেনে নিবেন আল্লাহ তালা জানবেন যেটুকু সে আল্লাহর জন্য করছে শুধু আল্লাহর জন্য করা যথেষ্ট নয় বলে যে আল্লাহর জন্য করছে মোহাম্মদ করছে করছে মোহাম্মদ খালি আমি আল্লাহর জন্য করতেছি এটা কোলেবো না আল্লাহর জন্য যাই আমার করতে আছে তাহলে হইব আল্লাহর জন্য করে নিজের মন করে আমার যেমনি মনে করি। আমি মনে করি যে এরকম করলে বুঝি আল্লাহ খুশি হইব আল্লাহ যারা না। আমি তো মোহাম্মদ হিসেবে তরিকা ছাড়া কোন তরিকায় কোন আমলের উপরে খুশি হইনা তুমি তোমার প্রত্যেকটা আমল আল্লাহর জন্য করো প্রত্যেকটা কদম তুমি আল্লাহর জন্য করো প্রত্যেকটা দৃষ্টি তুমি আল্লাহর যেটাতে আল্লাহ রাজি হবে এটা শুনো যেটাতে আল্লাহ নারাজ হবে এটা কখনো শুনো না আল্লাহ তালা রাজি হবে কোন শোনাতে কোন দেখাতে धराते कौ चलाते कदम मुहम्मद सोल्लासल्लम तरिका मोताब जे सुना जे देखा जे बला हाथ पैर अंग प्रतंगे व्यवहार हो रकम व्यवहार आल्ला राजी हो जाए बस अल्लाह राजी हवा इपकाठी बनाई আমি বুঝছি আমি একরকম বুঝছি যে এরকম করলে বুঝি আল্লাহ রাজি করলে আল্লাহ রাজি হবে আমি মনে মনে চিন্তা করে বুঝা আমি করা শুরু করলাম না না এটাকে তুমি মোহাম্মদ সালি আসাল্লামের তরিকার সঙ্গে মিলাও মোহাম্মদ সালাম যে তরিকা উম্মদ কে আল্লাহের পক্ষ থেকে দিয়ে গেছেন আল্লাহকে রাজি করার জন্য কেমন আল্লাহ কে যদি আল্লাহকে রাজি করতে পারবে না কেউ নাসারাদের তরিখা আল্লাহকে রাজি করতে পারবে না কেউ দুনিয়াওয়ালাদের কোন তরিকায় আল্লাহকে রাজি করতে পারবে না اللہ جیون سال ترکا مت محنت کسرا تو رسول اللہ, اللہ سمے সুন্নতকে জিন্দা করতে চাই্মতের মধ্যে সুনত কে জিন্দা করতে চাই সুনত মিটে গেছে মানুষ নামাজের মতো এরকম আমলও করে নিজের মন মত হিসেবে সুনত মতো না নামাজ যদি তুমি রসুল্লাহ হিসেবে সুনত মতো না পড়ো তো তোমার এই রেমাজ দিয়েও আল্লাহ তালা রাজি হবেন না হ্যাঁ নামাজ দৈনিক পাঁচবার খুব নামাজ পড়ে নামাজ পড়ে আর ঠেলা সরাই দেবে মোহাম্মদ সাল্লা তরিকা হইল না ইমামের পিসে নামাজ হয়েছে ঠিকই কিন্তু মোহাম্মদ ইসলামের কি নাই তরিকা হয় ওই এখানে হজে দেয়া হজরা সুমা দেওয়ার জন্য লাফালাফি আর হাত ভাঙ্গে না ঠেক ভাঙ্গে কার সুখ ফুটে না কি না কার দাঁত ভাঙ্গে কোন দিলে লাগে যেমন জানাত চলে দেবুর্গ হজরা আসবাদ সুমা দিলেও জান্নাতের খুশুও পাইবার জান্নাত পাওয়া তো দূরের কথা হ্যাঁ কোন মুসলমানকে কষ্ট দেওয়া হারাম বলা হয়েছে কবিরা গোনা মোহাম্মদ সাল্লাহ কোন তরিকা এরকম নাই যে তরিকার মধ্যে কোন গুণা আছে না গুণা হয় তরিকা সুনরাত সুমা দবা। এই এক সুন্নত পালন করতে যায় কত মানুষের কষ্ট দিলাম কারে কারে ধাক্কা দিছি कतो मानुष के चोट लगैसी ती तो अल्लाह राजी करते ईमान पर्त होने ईमान अल्लाह के राजी कर अल्लाह अल्लाछू करे य যত পাক্কা হবে আল্লাহর সত্য এই কথার যত পাক্কা হবে দিলের মধ্যে যত মজবুত হবে আল্লাহ করে আল্লাহ করে মাথা ব্যথা হয়েছে কোন কারণ নাই আল্লাহ চাইছে পেটে ব্যথা হয়েছে কোনো কারণ নাই আল্লাহ চাইছে সব করেন বেলা আল্লাহ অবস্থার পরিবর্তন করেন বেলা কে ভাই মানুষ মনে করে সরকার বদলে হয়ে গেলে অবস্থা বদলে হয়ে যাবে অমুক বদলে হয়ে অবস্থা ঠিক হয়ে যাবে কোন মানুষের সঙ্গে দুনিয়ার কোন নিজামের সঙ্গে অবস্থার পরিবর্তনের কোনো সম্পর্ক নাই কোন সম্পর্ক নাই ফলে খ্যাত করলেই যে ফসল হবে এই খেতে মেহনতের সঙ্গে ফসল হওয়ার কোনো সম্পর্ক নাই আর খেতে ফসল হইলেই যে আমার ঘরে সুখ শান্তি হবে আমার ঘরে সুখ শান্তির এই খেচের ফসলের সঙ্গে কোন সম্পর্ক নাইনাল লোক ফসল তৈরি হয়েছে কাটবার সময় হয়েছে আগের দিন দেখে গেছে সকালবেলা কাটানোর জন্য সব ব্যবস্থা নেয়া জমিনে গেছে জমিন কাটতে ফসল উঠাই আনতে যায়া দেখে রাত্রে বেলায় আল্লাহ থেকে এমন কোনো এই জমিনের মধ্যে খাড়া কি বলে আসমানের দিকে চায় বলে এই জমিন তোমার ফসল তৈরি করছো তুমি এখানে পাকাইছো তুমি যখন কাটবার সময় হয়েছে তো এটা জ্বালাই দিছ সেটাও তুমি করছো আমার রুজির সম্পর্ক এই জমিনের সঙ্গে নাই আমার রুজির সম্পর্ক এই ফসলের সঙ্গে নাই আমার রুজির রুজি তো তোমার হাতে এই ফসল জড়ে গেল এই ফসল আমার ঘরে না উঠলেও আমার রুজি এটা তোমার হাতে তুমি এই ফসল দিয়ে আমাকে রুজি দিবা এটা কোনো জরুরি না তুমি বড় কুদরতওয়ালা এই ফসল ছাড়াও তুমি আমাদের রুজি দিতে পারো তা আমার ঘরের মধ্যে সুখ শান্তি হবে এই ফসল দিয়া আমার সুখ শান্তির সম্পর্ক এই ফলে ফসলের সঙ্গে কখনোই নয় এই জমিনের মেহনতের সঙ্গে কখনোই নয় আমার অবস্থার পরিবর্তন ঘটা আমার মেহনতের সঙ্গে কোনো সম্পর্ক নাই দুনিয়ার মানুষের চেষ্টা তদবির ফিকের চিন্তা এইগুলির সঙ্গে কোনো সম্পর্ক নাই দুনিয়ার অবস্থার পরিবর্তনের সম্পর্ক কার সঙ্গে আল্লাহ পাকের এরাদার সঙ্গে কুন যখন তিনি এরাদা করেন তো তখন মেহনত লাগে না চাকরি লাগে না ব্যবসা লাগে না রাজত্ব লাগে না কিছু লাগে না তিনি বলেন সঙ্গে সঙ্গে হয়ে যায় নবীদের ঘটনা কোরআন শরীফের মধ্যে শুনাইয়া দিছে আল্লাহ পাক তার কুদরত কি পরিমাণ হইতে পারে যেটুকু মানুষের আকোলে ধরে আর কি আল্লাহর কুদরত না কম এ সমুদ তারা তাদের নবীর কাছে এ কথা দাবি জানাইছে যে আপনার আল্লাহ যদি এত কুদরতওয়ালা হয় তাইলে এই যে পাথর দেখতেছেন এই পাথরের ভিতর থেকে আপনার আল্লাহকে বলেন এখনি একটা গাভীর উঠনি বাহির করে দেয় আর উঠনিটা সঙ্গে সঙ্গে বাচ্চা দেয় এরম একটা উঠনি এখনি বাইর করে দেখ এই পাথরের ভিতর থেকে তো আমার মনে করছে এটা কি হুকুমের সঙ্গে সঙ্গে পাথর ফাটে গেছে পাথরের ভিতর থেকে উঠনি বাইরে আসে আল্লাহর নিশানি তোমাদেরকে দেখায় দিছে এইবার তো আল্লাহ কুদরতের উপরে ইমান আনো আল্লাহর কুদরতের উপরে কর আল্লাহ বল তবু তারা ইমান আনবে না যতক্ষণ পর্যন্ত আমি না চাইবা হলা আপনি কাউকে হেদায়ত দিতে পারবেন না দাবি জানাইল অত্যন্ত কঠিন দাবি কি বলে যে এই আকাশের চাঁদ আল্লাহর কাছে বলেন দুই টুকরা করে দেখে তুমি হুজুর রকম বলেন যে পূর্ণিমার রাত্রে ওরাইয়া ময়দানে গেলেন আঙ্গুল দিয়া ইশারা করছে আল্লাহ তালা চাঁদকে দুই টুকরা করে দিচ্ছে আর চাঁদ দুই খন্ডিত হইয়া দুই দুই খণ্ড দুই দিকে এত দূরে সরে গেছে যে কোন সন্দেহ বাকি নেই কি দুই টুকরা হয়েছে না না হয়েছে তারা শোক ডোলতে আছে কি দেখলাম তারা তো এটা দেখে ইমান আনলো আর যাগব কিসমতি ইমান রাখে নাই তারা শুক মুখ ডেলা ডোয়েলা ভালো করে কি করে খাইছে খাইছে মোহাম্মদ সাল্লাহ চান চলছে নবীনের ঘটনা দ্বারা আল্লাহ কুদরত রূপে পয়দা হুজুর নিজের ঘরে আসে দৃষ্টি সীমা যেখানে শেষ ওইখানে পড়ে এত দ্রুত গ্রামী যে পর্যন্ত দৃষ্টি যায় ওইখানে এক এক কদম ওই এক মাসের সফর করতে কতক্ষণ লাগব খুবই অল্প সময়ের মধ্যে বাইতুল মুকাদ্দ সেখান থেকে সাত আসমানের সফর করেছে আসমান সফল করে জান্নাত দেখছে আল্লাহর সঙ্গে সরাসরি কথা হয়েছে আল্লাহ হুজুর সাল্লাহ দিলের ভিতরে ঢালছেন যে আল্লাহ তালার প্রশংসা করবেন কি ভাষায় প্রশংসা করবেন এই যে যত আমরা আল্লাহ তারিফ করি না এগুলি সবই আল্লাহ মধ্যে ঢালেন যে মানুষ ইচ্ছা করে আল্লাহ তারিফ করে আল্লাহ তারিফ ও আল্লাহ দিলের ভিতরে ঢালেন ক্যামতের দিন সমগ্র মানব জাতির জন্য হুজুর সাল ইসলাম সুপারিশ করবেন তিনি শেষাই পড়বেন এমন তারিফ করবেন তো আল্লাহ নিকটবর্তী হয়ে সেখানে আল্লাহ দিলের মধ্যে যা ঢালছেন ওই ভাষায় রসুল্লাহ আল্লাহাল তারিফ করছেন যেটা আমরা তারিফ করছে না কেন এইটাও আল্লাহ দিলের মধ্যে ঢালছেন যখন এই তারিফ করছেন তো আল্লাহ উত্তরে বলছেন তৈরি করছেন এরকম ভাবে তিনি ওই সময় চিন্তা করলেন সালাম খালি আমার উপরে রহমত খালি আমার উপরে বরকত খালি আমার উপরে কেমত পর্যন্ত আমার উন্মত আইবে তা আমার উন্মত কেও এটার মধ্যে সামিল করিম এই যে এখন আচ্ছা এটা পড়ি না দোয়াটা এই দোয়া এই কেমত পর্যন্ত আনেওয়ালা বর্তমান সমস্ত সবাই এই দোয়ার মধ্যে রাস্তা ইতিহার করবে সে সারা দুনিয়াতে লাখো মুসলমান নামাজের মধ্যে যে দোয়া করে এই দোয়ার মধ্যে সেও সামিল লাখো মুসলমান নামাজের মধ্যে কি বলতেছে রসুল্লাহ দোয়ার মধ্যে সবাই সামিল মমিনোয়া সমস্ত নেক লোকদেরকে ঘিরে রাখছে ঘিরে রাখছে সব সময় হইতেছে তাদের জন্য দোয়া হইতে আছে আমরা তোয়া করেন হুদুর দোয়া করেন হুজুর দোয়া করেন হুজুর আমার জন্য দোয়া করেন আরে আপনার জন্য কোটি কোটি মুসলমান দেশে সারা দুনিয়াতে নামাজের মধ্যে আপনার জন্য দোয়া করতে আছে। তবুও আপনি মনে করেন আমার জন্য তো কোন দোয়া হয় না আপনার জন্য তো দোয়া হইতেই আছে খালি এইটুকু বলেন যে যখন হুজুর উপরে সালাম দিলেন হুজুর সালাম তার উমতের নেছি আল্লাহ ছাড়া কোনুদ নাই মোহাম্মদ রসুল তোমার মেহারাজ হইল হুজুর সাল্লাহ ইসলাম আবার ফিরে আসলেন হুজুরকে আবার ঘরে পৌঁছাই দিলেন জিবাই সময়ের অতি কম সে কম সময়ের মধ্যে কেউ কেউ বলে যে রসুল্লাহ সাল আলি যে অজু করেছিলেন ওই অজুর পানিও এখন গোড়াইতেছিল এটা আল্লাহ কুদরতের সামনে কোন অসম্ভব বিষয় না সময়ও আল্লাহরী समय कीतर दिन पंचाश हजार दिन समान आल्ला तुम्हारे दुनिया एक हजार बचर एक दिन समान दुनिया एक हजार बचर जरा मानुष गणना करें तो बोले आल्ला तला एक दिन समान आल्लाह तलासे समय आल्ला तला সময় কার সৃষ্টি ভাই হো হো হো তারা বলে যে এতদিন তো যাও একটু মনে করছিলাম কিছু আকুল বুদ্ধি আছে এখন তো দেখেছি পুরাই পাগল এটাও কি সম্ভব যে মানুষ এক মাসের পথ এক রাত্রি সামান্য সময়ের মধ্যে মক্কা থেকে বাইতুল যাবে। বাইতুলার কথা তারা চিন্তাই করতে পারে না হইয়া আল্লাহ তালার সঙ্গে কথা কইয়া জান্নাত জাহান্নাম রেখা পঞ্চাশ ভক্ত নামাজ খরচ করছিল পাঁচ বার করে গেছে আর কমাইতে কমাইতে দশ বার করে গেছে কমাইতে কমাইতে পাঁচ ভক্ত রাখছে আর বলছে পাঁচ অক্ট তারা আদায় করবে আমি যেটা আমি প্রথম ঠিক করছি আমার কথার পরিবর্তন নাই আমি নামাজের স্বভাব তাদেরকে দিতে থাকে যদি তারা পাঁচ অক্ত ঠিক মতন আদায় করে তো যে ব্যক্তি দৈনিক পাঁচ অক্ত আদায় করে সে পঞ্চাশ অত নামাজ আদায় করার স্বভাব লাভ করে তো কোদায় সবাই হাসতেছে বলে এটা কি এটা মানুষের আকল বুদ্ধিতে ধরে তা আকল বুদ্ধিতে ধরবো এরকম আল্লাহ তালার কি মানুষের আকলে ধরবো এই আকলকে তো সৃষ্টি করছে খোদা কোদা এটার সীমা ঠিক করছে যে এটা কতদূর পর্যন্ত বুঝবো এ কদ্দূর পর্যন্ত লইতে পারবো যেটা এই সীমার বাইরে এটা এই আকলের মধ্যে ঢুকবই না দৃষ্টির একটা সীমা রাখছে দৃষ্টি কোন পর্যন্ত যাইব কিছু দেখে না কোন সীমা রাখছে এটার বাইরে আর সে শুনে না মানুষ আওয়াজ করে আওয়াজেরও একটা সীমা আছে যে কোন পর্যন্ত যাইব এর বাইরে আওয়াজ যায় মানুষের সব জিনিস মাথা থেকে পাওয়া পর্যন্ত যার কোন সীমা নাই আল্লাহ তালা সীমাহীন কুদরতের অধিকারী যেখান পর্যন্ত মানুষের আকল পৌঁছে না যেখান পর্যন্ত মানুষের দৃষ্টি পৌঁছে না যেখান পর্যন্ত মানুষের কানের শক্তি পৌঁছে না যেখান পর্যন্ত মানুষের মুখের আওয়াজ পৌঁছে না ওইটার বাইরে আল্লাহ কুদরত আছে ইব্রাহিম আলহামকে আল্লাহ আল্লাহ মানুষকে এই ঘরের হজ করার জন্য আপনি ঘোষণা দেন ইব্রাহিম আলহাম বললেন আল্লাহ আমার ঘোষণা ক্যাটা শুনবো এই মক্কা শহর আপনার ঘর চারিদিকে পাহাড় ঘেরা আমি যদি আজান দিই আমার আজান আমার আওয়াজ এই পাহাড়ের মধ্যে গুঞ্জরিত হয়ে যাইব আমার আওয়াজ কোথায় পৌঁছবো কে শুনবো আল্লাহ বলেন আপনি আওয়াজ লাগান মালিক আমি আল্লাহ তালা ইব্রাহিম আল ইসলামের আওয়াজ কে রুহের জগতে পৌঁছাইছে ক্যামত পর্যন্ত আনে বলা সমগ্র রুহের জগতে মানুষ পৌঁছাইছে যারা দুনিয়াতে ছিল সবের কাছে পৌঁছেছে আর আল্লাহ তৌফিক অনুসারে সকলে লাভবাহিক বলছে যার যাকে যাকে আল্লাহ তৌফিক দিছে সে লাভ বলছে যারা একবার দিচ্ছে সে একবার বলছে যারা দুইবার দিছে দুই সে দুইবার বলছে যারা অগণিত তৌফিক দিছে সে অগণিত বা লাভবাহিক বলছে ফাজাইলের মধ্যে শেখ লেখেন বলে যে যে যতবার লাভবায়ক বলছে ততবার হজ করব সে ততবার হজে যাইব হজ শিক্ষা যাক হজ না শিক্ষা যাক হজে যাইবেন না এই কথাটা হ্যাঁ আমার কথা বলছেন আপনারা হজে যাইবো চাই হজ শিক্ষা যাক চাই হজ শিক্ষা যাক যে হজ শিক্ষা যাইব তার হজ করে তো ফরজ হজ আদায় হয়ে যায় কিন্তু এই হজ কবুলনা আল্লাহর কাছে এই হজের কোনো স্বভাব সে আকড়াতে পাবে না তুমি বছরই করে হজ করতে রমজান মাসে ওমরা করতে যাইবো ওমরা করব হজ করব কত কিছু করবো সব না শিক্ষাই করে ওদের ঘর যত না দেখে তার চেয়ে বেশি ওইখানে ওদের ঘর দেখার সময় নেই বাজারে ঘুরতে ঘুরতে বাজারের জিনিস দেখে এইটা দিয়ে তার গুণা মাফ হয় না তার গুণা আরো বেশি হয় এটা আনলাই জানি তো মেয়েরে মহাতর ওইখানে তামাশা দেখে ওদের ঘরটা কেমন বানাইছে আর এটা চারিপাশে মসজিদ আছে যে এটা কেমন সুন্দর করে বানাইছে এই দেখে মেরে দোস্ত গেলে যা হয় हाजी कम दरकार हाजी, हाजी साहब हाजी, हाजी, हाजी, हाजी, हाजी ना खिल घुस्स हो जाए तो मेरे मतलब बोलो हज तो सबा करब क्या পাক পবিত্র করে দিবেন যেরকম সে আজ মায়ের পেট থেকে জন্ম নিয়েছে সে দোয়া করবে তার নিজের জন্য দোয়া করবে ওই দোয়া কবুল পর্যন্ত তার দোয়া কবুল কবুল হই আজই শব্দ এটা বুঝে না শিখে নাই তো এখন বাড়ির থেকে আইবার আগেই বাড়িতে খবর দিয়ে দিছে তোরা রেডি থাকিস আমি আইতাসে কিন্তু এতটার সময় এয়ারপোর্টে নামব আর আমাদের লগে লগে আমি পাঠার দিকে দৌড় দিব বাড়ির দিকে দৌড় দিব যাতে বেশি মানুষের দোয়া করার না লাগে মেরে মহাতাম দোসা বুজুর্গ হজ না শেখার কারণে এরকম হজ এর মতো এত বড় একটা জিনিস এটাও মোহাম্মদ সাল্লা সালের তালিকায় ফেরত আর যার যার কিসমতে আল্লাহ হজ লেখছে সে লাভ করছে যতবার আল্লাহ তাকে তফিক দিয়েছে লাভবাহ করবেন ততবার সে হজে যাবে কেউ রুখতে পারবে না কেউ রুখতে পারবে না দুনিয়ার মানুষে কত রকম আইন কানুন করে কত রকম করে যে বলে হজে না যাক হজে কম মানুষ যাক হজে এইগুলি কিছুই না এগুলি কিছুই না আল্লাহ যার কিসমতে হজ দেখছে হ্যাঁ প্রত্যেক বাড়ি হজ না আল্লাহ যারে ওইখানে পৌঁছায় পয়সা না থাকলেও পৌঁছায় না পয়সাও জরুরি না বলে পয়সা হইব তার ঘুরে আরে ও তো লাভ ভাই হিসাবে পয়সা তো শর্তা কি হিসেব করে লাভ ভাই মহতার বুঝলো আল্লাহ তো কুদরত আওয়াজ সব জায়গায় পৌঁছাই দিয়েছে সকাল সামনে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছিলেন যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে কেমত নিকটবর্তী হয়ে গেছে তো আল্লাহ চালার উপরে আল্লাহ আল্লাহর জন্য করবে একজনের চাকরি করে পাশে শেষে বেতন নিব মালিকের কাছ থেকে তো মালিক রে খুশি করার জন্য সব আমল করে একজন মজদুর রয়েছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার কাম করবো আর আপনি তারে কেছেন যে মেয়া একশো টাকা মজদুরি তোমাকে দিব দিনের শেষে আমার কামের শেষে আর যদি কাম দেখা যদি খুশি লাগে আমারে খুশি করতে পারো তাহলে দুশো টাকা দিব এই মজদুর কি একশো টাকার কাম করবো না দুশো টাকার কাম করবো ভাই ফলে মালিকরা রাজি করি আজকে আজকে তারে খুশি করি যে আল্লাহকে কাম দেখায়া খুশি করে দিব আল্লাহ তার বহু গুনে বাড়াই দিন আল্লাহ তার সৃষ্টি করতেই আছেন আর তার সৃষ্টিকে তিনি দিতেই আছেন দিতেই আসেন সকলকে দিতেছে সবাই রুজি দিতে আসে আর সৃষ্টি করতেই আসে যতই মানুষের চাইছে সৃষ্টি না হোক আল্লাহ কে আমি সৃষ্টি করবো তুই মানা করব যে সৃষ্টি বন্ধ করতে চাইছে আল্লাহ আরো বাড়াই দিছে আল্লাহ আরো বাড়াইয়ে দিছে এরা মনে করছে যে সৃষ্টি বেশি হইলে মানুষ বেশি হয়ে গেলে খাওয়ন দাওন তো কম তো খাওয়ন দাওয়নের মধ্যে অভাব হয়ে যাইব আল্লাহন করব মকলু আল্লাহ খাওয়াইতেছে আল্লাহ রুচি দিতেছে আচ্ছা বুঝলাম না হয় এ দেশের সরকার এ দেশের মানুষের খাওয়ানোর ব্যবস্থা করে আর এদেশের সরকার কি এদেশের পাখিদের খাওয়ার ব্যবস্থাও করে নদী পুকুরে এটা বাংলাদেশের সীমানা এখানে আর কেউ ঢুকলে অসুবিধা আছে এই সীমানার ভিতরে যত মকলু পানির নিচে আছে ওনাদের রুদির ব্যবস্থা কি বাংলাদেশ সরকার করে ঘোড়া গাঁদা বানাইছি তোমার চড়বার জন্য কারণ তুমি আঁকতে পারো না তোমার তোমার বোঝা বহন করা কষ্ট তো ঘোড়া গাঁদা সবারই তৈরি করছি তোমার জন্য তোমার বোঝা বহন করব তোমাকে পিঠে লো আর রুজি বলে রুজি খোদার জমিনে খোদায় ঘাস পয়দা করে রাখছে বলে যে খোদা সরকারে খাইব আর আপনারে পিঠে লয়া ঘুরবো পেট্রোল খরচ নাই এখন তো আপনি গাড়ি বানাইছেন পেট্রোলের পয়সা দিয়ে কিনা লাগে এই পয়সা পাইব কই এই পয়সা পাইবার জন্য জুলুম অত্যাচার শুরু করে পেট্রোলের পয়সা জোগাড় করার জন্য জুলুম গাড়ি করার জন্য জুলুম করম যত নতুন নতুন আবিষ্কার আছে না মানুষের দিন কে কমজোর করে মানুষের দিন কি করে দেয় কমজোর করে দেয় কিন্তু কেন বলে যে এই তবলের মেহনতারও কমজোর করে দিছে কি জিনিস বলে এই মোবাইল ফোন ছিল যে ঘর সংসার সব থেকে আলাদা হইয়া আপনি যান না আল্লাহর উপরে ভরসা করেন আল্লাহ কুদ্রুতের কথা শোনেন আর বলেন কিন্তু শয়তানের কি সহ্য হয় শয়তানের পকেটের মধ্যে মোবাইল ফোন একটা দিয়ে দিছে যে তো প্রত্যেক তালিমের ভিতরে নাই নাই কোন সময় গময় নাই মোবাইল ফোন তো বাইরে যায় কার লোকের কথা কয় বহুল লোকের কথা কয় মাইয়ার লোকের কথা কয় ব্যবসায়ী কর্মচারী চুয়েছে যে এই কর্মচারীর লোকের কথা কয় তো ব্যবসাও লগে লগে লইয়া তবলিকে চলছে গড় সংসার বউ বাচ্চা আর তবলিকে পৃথক হয়ে গেল আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনেন আল্লাহর ঘরে বসেন দিনের কথা শুনেন মেরে মহাম দোষার বুঝব শিল্লার সময় তো পুরো হয়ে গেছে কিন্তু এইভাবে পুরো হয়ে গেছে যদি ওইভাবে পুরো হইত চাইলে এক শিল্লা লাগে না মিয়া তিন দিনে মানুষের অবস্থা পরিবর্তন হয়ে যাবে তিন চিল্লা দিলে তো আল্লাহর অলি হয়ে যাইব তিন চিল্লা দিলে কি হয়ে যাবো আল্লাহর অলি হয়ে যাইব যা দোয়া করবো কবুল হয়ে যাব আল্লাহ ছাড়া কিছু বুঝে না আল্লাহই করে সব কিছু সবকিছু আল্লাহ করে মোহাম্মদ কোন অবস্থা সেখতিয়ার করো আমলের রাস্তাকে ইতিহার করো মোহাম্মদ কি আমল বাঁচাই সেই সময় ওই আমল কে তালাস করো মানে এটা না জানলে বলে কাছে জিজ্ঞাসা করো হুজুর এই বিপদ এই বিপদের সময় কি আমল মোহাম্মদ থেকে আসে আমার উপরে মোহাম্মদ সাল্লাহ ইসলামের তরিকায় আমল করতেছি আল্লাহ তালা আমার হালতকে বদলাই দিবেন আল্লাহ তালা আমার হালতকে ঠিক করে দিবেন সূর্য গ্রহণ হয়ে গেছে সাহাবাই কালাম সেখান থেকে হুজুর কি আমল করেন হুজুর নামাজে খাড়াইছে সমস্ত সাহাবাই কালাম পিছনের কাতার বেঞ্জা নামাজে খাড়াইছে যতক্ষণ পর্যন্ত আমলার রাস্তা বাঁচাই দিয়ে গেছে দুনিয়ার অবস্থার পরিবর্তন মানুষের চেষ্টা টাকা পয়সা বুদ্ধি ক্ষমতা কোনো সম্পর্ক করবে আল্লাহ আপনার কুদরতের দ্বারা করে দিবে আল্লাহ আপনার কুদরতের দ্বারা করে দেবে এই মেরে মহতার দোষটা এই রাস্তায় পয়লা জিনিস যেটা শিখতে হবে সেটা হলো দিলের আল্লাহকে চাওয়াইবার জন্য মোহাম্মদ ইসলামের তরিকা মোহাম্মদ সাল্লাহ ইসমের তরিকা আল্লাহ তালা করবে আর দুনিয়া তো খুবই অল্প সময়ের জন্য এখানে যদি অবস্থার পরিবর্তন নাও ঘটে আল্লাহ আসুস্থা মোতাব মোতাবেক আমল একয়ার করছে অসুখ ভালো হয়নি মারা গেছে মতের পরে আর অসুখ থাকবো ভাই শেষ অসুখ শেষ যাও অসুখ শেষ যে আল্লা আল্লাহ যে হয় তাকে আল্লাহ রাস্তায় মতেন আর না হইলে আল্লাহ তালা তাকে আজ্র স্বভাবের বিরাট ঘাটতি গণিমতের মাল গণিমত হিসাবে দিয়া বাড়িতে ফেরত যা বাড়ির मत दी दुनिया कष्ट क्लेस जत मुसीबत परेशानी जो हालत खत्म कर दिया শাহাদ মর্তবা দিবে শহীদ শহীদের মর্তবা যাকে দেয় তাদের সম্পর্কে বলছেন যে একরকম সবুজের ভিতরে আল্লাহ তাকে আর সে মের সঙ্গে সঙ্গে জান্নাতে পৌঁছে দেয় আর যদি আল্লাহ বাড়ি ঘরে ফিরাইয়া দেয় তো বলে যে বিশাল আজ স্বভাব মাল দৌলতো আমার যা সিল্লার মধ্যে হাসিল করছি সব খতম করে দিবে সব শেষ করে দিবে তোমার মহামার পর আসল জিনিস হলো মানুষ তার ইমান আর তৈর করে তো তার নামাজ মোহাম্মদের তরিকায় যখন সেমানের সঙ্গে পড়বে মানুষের কাছে ভাই দোয়া করেন দোয়া করেন হুজুর দোয়া করেন দোয়া করেন একটু মুচ্ছা দেন মুচ্ছা দিলে কি আমি যদি আমার অবস্থার পরিবর্তন না ঘটাই হাজার মুবর্তন না ঘটাই আমার আর যদি আমার আমল ঠিক হয়ে যায় কোনো মশামাসি কিচ্ছু লাগবে না আমার আমল দিয়া খোদায় পাক আমার সঙ্গে মামলা করবে খোদা কো দেয় ঠিকাদ दुनिया मानुष ठिकदारी दे अमुक दुआ होने तुमला हल है अमुके ठिकादारीस अल्लाह ठिकादारी दे आल्लासी समस्त विषय संगे सम्पर्कित संगे का शरिके जाके शरिके तार हवला कर दी जाए আল্লা সঙ্গে সেরেক করা হলো। ও মূর্তি পূজা করে কি জন্য আল্লাহ করে তবে আমাদের এই সমস্ত দেব দেবতারা সুপারিশ করে আল্লাহর কাছে তো মুসলমানদের মধ্যে তুমি তো হবে। আল্লাহর সৃষ্টি আল্লাহর গান্দা একটা মা তার বাচ্চাকে যখন সে ময়লার মধ্যে দেয় পরে যায় একথা কয়না আর কেউ উডাই যায়। নিজেই উঠায় নিজেই এটাকে পরিষ্কার করে নিজের ধরে পেটে অন্ধকারের মধ্যে সৃষ্টি করছে তাকে দুনিয়াতে আনছে তার রুজি তৈরি করছে তার রুজি বাড়ছে তার রুজি তার কাছে পৌঁছে বা সব ব্যবস্থা করছে ওই খোদা কি আমাকে আর কারণ। হাওয়ালা করে দিছে তুই ওর ও আমার কাছে চাইবি আল্লাহ করে আমার কাছে তোমার হাজতকে তুমি গোপন করো মানুষের কাছ থেকে কারো কাছে কয়ো না কেউ তোমার হাজত পুরা করতে পারবে না তোমার হাজত পুরা করলে বলে আমি কাজে আমার কাছে বলো গোপনে বলো কেউ যেন না শুনে মানুষ তার হাজতকে যত গোপন করে আল্লাহ আল্লাহ ছাড়া বাকি সব মকলুক থেকে আল্লাহ তার হাজতকে পুরা করে আর যখন তার হাজতকে বইলে বেড়ায় আল্লাহ বলে আমি শরীর পছন্দ করি না যার কাছে চাইছো হেরা তোমার হাজত পুরা করুক আমার তোমার দরকারই নেই নিজের হাজতকে এই জন্য গোপন করতে হয় जी जी के प्रकाश करते रहेमान सीबार जगह अल्लाहर का जाओ घर दर्जा बंद कर दिया आल्लासे কেউ না শুনে এই না বলে মসজিদের প্রথম কাতারে বয়া জোরে জোরে দোয়া করতে আছে নিজের হাজত পুরা করোনার জন্য আল্লাহর কাছে দিলের মধ্যে মক্সু জড়ে যে আশেপাশে যত লোক আছে সবাই শুনুক কোন দয়াবান লোক যদি আমার হাজত করে দেয় ওই সমস্ত দোয়া খোদার কাছে কখনোই পৌঁছে না আর খোদায় পাক এই সমস্ত দোয়ার কোনো পরবাই করে না আল্লাহ সব জানে আল্লাহরে ফাটকি বাজি আমি খালেজ জিনিস বুঝি আর খাটি জিনিস বুঝি আর অখাটি জিনিসও আমি বুঝি কেউ আমার বুঝি না বুঝলে জিনিস খাঁটি করিয়া ধরাই দিব এই এইরকম আমার সঙ্গে পারব না আল্লাহ আমাদেরকে আল্লাহ কবুল করে আমাদের সকলকে আল্লাহর সঙ্গে তাল্লুক পায়দা করে দেয় মক থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেয় আল্লা সঙ্গে সম্পর্ক জুড়ে দেয় আমাদের সব হাজত আল্লাহ তারা নিজে পুরা করে দেয় আমরা মোহাম্মদ সাল্লাহ ইসলামের তালিকায় আল্লাহকে রাজি করার জন্য আমল করি মেহনত করি দুনিয়ার মানুষে দুনিয়ার জন্য যখন করব দুনিয়ার মানুষের জন্য যখন করব তো তো কিছুই দিবে না কিছুই দেবে না যা দিবে এগুলি সবই কোনো মূল্যই রাখে না এগুলির কোনো মূল্যই নেই সারা দুনিয়াটারই তো মূল্য নাই আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ করে দুনিয়া তোর সৃষ্টি করলাম দিলাম। আমার রহমত থেকে দূরে। এই দুনিয়া যেটুকু আল্লাহ তালাকে রাজি করার জন্য আল্লাহ তালা জিকের জন্য আল্লাহর কামের জন্য আল্লাহকে যে চিনবার জন্য যেটুকু এই দুনিয়া ব্যবহার হবে ওই দাম দুনিয়ার ওই জিনিসটার দাম খোঁদার কাছে এক টাকা খরচ করো আমাকে রাজি করার জন্য দুনিয়ার কোন পুঁজিপুতি আছে এরকম যে এক টাকার বিনিময়ে সাত লাখ টাকা মুনাফা দিবে সাত লাখ দিলে এক টাকা দেবে যে আপনি সাত লাখ টাকা আমার ব্যবসায় খাটান মাসে আল্লাহ লাখার জন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগাইবার জন্য আল্লাহর সঙ্গে মোহব্বত লাগাইবার জন্য আল্লাহর কাছ নিজের হাজতকে পুরা করাইবার জন্য মোহাম্মদের তরিকা নিজের জিন্দগিটা আনার জন্য খালি চিল্লা পারে গেলেও তাই রুগী খুবই অসুস্থ মুহূর্ত অবস্থা ডাক্তার সাহেব আপনি যদি ডাকতে যান ডাক্তার সাহেব জলদি আসেন একটু আমার রোগীটারে দেখা দিয়ে যান মারা গেল বুঝি ডাক্তার সাহেবের কদম উঠবে না আগে যতক্ষণ পর্যন্ত কত দিবেন এটার হিসাবটা না এটা আগে ঠিক করে তাইলে আমি কদম উঠাইব রিক্সাওয়ালা আপনারে আপনার রিক্সায় খবরদার বইতে দিব না যতক্ষণ পর্যন্ত সে যা চায় তার ছাপ্প আর আপনি ভিজতেছেন আর আপনার যদি কয় কথা রিক্সাওয়ালার ডেকে যদি আপনি কন এ কথা যে ভাই তোমার রিক্সা আমার একটু উঠে এলো কত দিবেন তাড়াতাড়ি আপনার সামানার নিচে রাখবো আপনার ছাপড়ার মধ্যে বহাইব নিজে বৃষ্টির মধ্যে খাড়াইবো আবার আপনার একটা পর্দা দিয়ে দিব বলে স্যার ভালো করে ধরেন বৃষ্টিতে ভিজেল না হরকত দুনিয়ার পয়সার জন্য করতেছে পয়সা পাই হয়ে গেছে তো সঙ্গে সঙ্গে আপনার জন্য সে দোড় দি ছুটাছুটি সব রকম বৃষ্টি সহ্য করতেছে আপনার বৃষ্টির থেকে নিজে বৃষ্টির মধ্যে দুনিয়া বেলারা যেরকম দুনিয়ার জন্য প্রত্যেকটা হরকত করে একজন মুসলমানের প্রত্যেকটা হরকত আল্লাহর জন্য হবে মোহাম্মদ আখেরাতের জন্য হবে আল্লাহর কাছ থেকে লওয়ার জন্য হবে আল্লাহ দুনিয়া তো দিবে আখেরে দিবে দুনিয়ায় অল্প অল্প দিবে আখেরাতে বেশি বেশি দিবে যদি মুসলমান ধরে দেয় তো মেয়েরে মহার দুনিয়ার সব অবস্থা খোদায় পা ঠিক করে দেবে যা আমার বান্দারা আমার বন্দিগি আমার হেফাদত নিরাপদে নিরাপত্তার সঙ্গে করতে পারে আল্লাহর সঙ্গে জুড়ে নিবে আল্লাহকে রাজি করার মেহনতির মধ্যে লাগবে আল্লাহ দুনিয়ার অবস্থাকে ঠিক করে দিবে হুজুর আল্লাহ তাই করছে আগে যুদ্ধ বিগ্রহ মারামারি কবিলায কবিলায গোত্রে গোত্রে ঝগড়া যে মরে বলে এই আমার বলতাল একশো বছর পর্যন্ত যুদ্ধ চলতে আছে। আর যেই রসুল্লাহ দাবাত চলছে আর সব ইমানের মধ্যে সব যুদ্ধ দরজা বন্ধ করে ঘুম যাও তোমার ঘরে কেউ ঢুকবে না রাস্তায় তোমার মাল পড়ে গেলে কেউ উঠাইবার মতন পাওয়া যাবে না কেউ উঠাই লয়ে যাবে বলে পাইছি মাল আমি খেয়ে বরং পাইলে পর্যন্ত আল্লাহ রসুলের কাছে আরছে উনি কথা মনে করেনছি ইন্দুরে কি করবো আবার ইন্দুরের মায়েরা আশ্রাপী গুলি লোয়া ওই আশ্রাপ গুলি আল্লাহ পাকের হুকুম শুনাইতেছেন হ্যাঁ তুমি ব্যবহার করতে পারো তখন যে ব্যবহার করতেছে তো পাইলেই খালি পকেটে ডুবে ফেলেন কার না কি আসবে বিষয় কিছুই করবেন গেলে কেউ কোনোখানে কোন জিনিস পাইলেও সে ওইটা খায় না সেটা লয় না কারো ঘরে ঢুকে চুরি করা তো কথা কারো জিনিস চুরি করা তো কথা যে নিজে না খাইয়া নিজে ভুকে থেকে অন্যকে খাওয়ায়।। নিজে ভুকে থেকে অন্যকে খাওয়ায় দিতেছে একটা পকির মাথা সাতটা ঘর ঘুরতেছে প্রত্যেকে মনে করতেছে আমার প্রতিবেশী আমার চেয়ে বেশি হকদার প্রতিবেশী অভাবীকে যে ঘর থেকে প্রথম গেছিল সেই ঘরে আবার ফিরে আসছে বাচ্চাদেরকে ঘুম পাড়াইয়া মেহমানকে মেহমানদারি করতেছে বাচ্চাদের খানা মেহমানদেরকে খাওয়াইতেছে सारा दुनिया सारा दुनिया आज बड़ा अहंकार करते तो सारा दुनिया देखा देख ए रानुर जन एरक मानवता क्यों करते कि आज दुनिया के एक उदाहरण देखा देख पारा কেউ নিজে ভুকে থেকে অন্য কেছে সাহাবাদের জিন্দিগির মধ্যে আছে এরকম উদারতা এরকম মানুষের দরদে দরদে সুরুল্লাহ কি বলেন আমি আমার চিনি আমাদের চিনিলদের স্বভাব চরিত্র এত পবিত্র যে যদি তাদের ঘরে অপরিচিতা কুমারী মেয়ে রাত্রি যাপন করে তো সেই মেয়ে নিজের আব্রু ইজ্জতের ব্যাপারে এরকম নিশ্চিন্ত থাকবে যেরকম সে তার মায়ের বাপের ঘরে নিশ্চিন্ত থাকবে আমার আনসারদের ঘর এরকম কারো আপন ইজ্জত নষ্ট করবে এরকম মেরে মহাত্ম এখন তো গায়ে পড়ে একজন আরেকজনের আপন ইজ্জত কে নষ্ট করতেছে গায়ে পড়ে একজন আরেক ইজ্জুত কে নষ্ট করতেছে আপনার ঘরে উঠে গেলে আপনার আব্র ইজ্জত কে নষ্ট করবে যখন দিন মানুষের দিলে মধ্যে আসবে ইমান দিলে মধ্যে আসবে রসুল্লাহ আসল্লাহ আসামের তরিকা সিনেগেছে আসবে তো এরকম ভালো মানুষ দুনিয়াতে তৈরি হয়ে যাবে মানুষ যখন ভালো হয়ে যাবে দুনিয়াটা ভালো হয়ে যাবে মানুষের দিল ভালো হয়ে গেলে মানুষের শরীর ভালো হয়ে যায় মানুষ ভালো হয়ে গেলে আসমান জমিন ভালো হয়ে যায় এই আসমান জমিনের দিল হইল মানুষ এগুলিকে ঠিক না করিয়া দুনিয়ার মানুষ জমিন আসমানকে ঠিক করানোর পিছিয়ে লাগছে রাস্তাঘাট পাকা বানাও ঘর বাড়ি পাকা বানাও দুনিয়ার যত আরাময়েসের সামান তৈরি করো চাইলে মানুষের শান্তি হয়ে দেবো খোদায় পাকের কসম কোন দিন মানুষের শান্তি হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ মানুষ ঠিক না হবে মানুষ যদি ঠিক হয়ে যায় না পাকা রাস্তার দরকার আছে না পাকা বাড়ির দরকার আছে না আরাম আয়েসের সামানের তৈরি আছে দরকার আছে না খেয়ে থাকবে শান্তিতে থাকবে থাকবে শান্তিতে থাকবে বাস করবে শান্তিতে বাস করবে রাস্তাঘাট নাই কিন্তু চলাফেরা হবে নিরাপদ চলাফেরা কেউ তার আব্র দিকে কেউ তার টাকা পয়সার দিকে চোখ উঠে থাকাবার পাওয়া যাবে না বলছেন এই কথা আদি যদি বাঁচা থাকো আমার পরে তো তুমি দেখবে যে শুধুর হীরা থেকে একজন মহিলা হীরা শহর থেকে উঠের উপরে সবার হয়ে একই সফর করে আসবে বাইচুল্লার তব করার জন্য সারা পথে সে না তার আব্রু ইজ্জতের জন্য কোনো ভীত হবে না সে তার মাল দৌলতের জন্য কোনো ভয় আশঙ্কা করবে এরকম নিরাপত্তা কায়েম হবে একা কি আসছে করো সঙ্গী ছিল না আল্লাহ ছাড়া তুমি মহাতারাম এইগুলি তো এখন আকাশ কুসুম কল্পনা একজন মানুষ টাকা পয়সা লিয়া ঘর থেকে বেরিব সে আবার সহি সালামত ঘরে ফিরে আসবো এ কথা মানুষ কল্পনা করতে পারে এই ভাই মেহনত তো হইল মানুষকে ঠিক করণের মেহনত এই মানুষকে ঠিক করণের মেহনত বাদ দিয়া মানুষের দিশে ফালাইয়া যা মতন তা হইয়া যাচ্ছি তুই সুর হয়ে তুই গরু হয়ে যা তুই ছাগল তুই বান্দর হয়ে যা তুই বাঘ হয়ে যা সিংহ হয়ে যায় যা তা হয়ে যায় বাড়ি রাস্তা সুন্দর চাই খাওয়ন তো মানুষ মানুষ মানুষ এসে হায়ান জান হায়ান জানওয়ার জঙ্গলে বাস করে আরেক হায়ান জান লোকালয়ে করে পাকা বাড়ির মধ্যে বাস করে পাকা সড়ক দিয়া রাস্তা পাকা রাস্তা দিয়া গাড়ি দৌড়ায় হেও সিংহের কম না মানুষরূপী সিংহ মানুষরূপী বাঘ মানুষরূপী হনুমান বান্দর মানুষরূপী সাপ বিচ্ছু সাপ বিচ্ছু নিজের কোনো লাভ নাই তবুও তারে মানুষ সাপ বিচ্ছু হয়ে যায়। মানুষ হনুমান বান্দর হয়ে যায় ছিন্তাই করে করে খাইব আর বাস করব সুন্দর সুন্দর বাড়িতে বাজারে সবচেয়ে বড় বড় পুষ্ট গরু কিনবো মেরে মহাতা দোষটা বুঝো খাওয়া দাওয়া উন্নত থেকে উন্নত কাপড় চাপড় থেকে উন্নত তো যে কাপড় আপনি উন্নত পড়ছেন আপনার খাসরত বাঘের খাসরতের ভিতরে তো সে জান উপরে মানুষের পোশাক আপনি মানুষ আপনি জান মানুষের পোশাক পরেন মানুষ হইয়া মানুষের পোশাক পরে মানুষ হইবার মেহনত হইল মানুষ মানুষ হইয়া যায় রসুল্লাহ সাহাবাদের জিন্দগি দেখেন তবে জিন্দগি দেখেন কিরকম স্বচ্ছ পবিত্র দুনিয়াকে তুচ্ছ মনে করতেছে মূল্যবানা একজন সাহাবি একটা জমিন বেচছে দুই লাখ টাকা আরেকজন হুজুর আপনারা ঠকাইছে দুই লাখ টাকা এই জমিনের দাম দুই লাখের চেয়ে অনেক বেশি আছে তো এই সাহাবি কি কয় তোমার ধারণা মতো আমি ঠকছি না আর যে কিনছে দুই লাখ দিয়েছে তুমি শুনো আমি এই জমিন জাহিরিয়াতের যুগে এক মটকা সরাবের বিনিময়ে কিনছিলাম তো এক মটকা সরাব সরাবের তো এখন ইসলামের যুগে কোনো দামই নেই তো বলতে গেলে এই জমিন বিনা বিনামূল্যেই পেয়েছে তারপরে দুই লাখ টাকায় বেড়ছি আমি এই দুই লাখ আল্লাহর রাস্তায় খরচ করে দিলাম এটার বিনিময় আমি আখেরা চেয়ে এইবার বলো যে জমিন খরিদ করছে সে বেশি জিতছে না আমি বেশি জিতছি জিন্দিগির তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর পার হয়ে গেছে গলত জিন্দগির সঙ্গে গলত ইকিনের সঙ্গে এইটাকে ঠিক করার জন্য আল্লাহর আশ্চর্য সেই চল্লিশ বছর কি চল্লিশ চল্লিশ দিনে দেবো এটা তো তিন চিল্লার কমে ঠিক হইবার কথাই না তিন চিল্লাই যদি বেশি হয়ে গেল চল্লিশ বছর কোথায় কোথায় তিন চিল্লা চার মাস আর যদি বছর বয়স থাকে তাহলে ষাট বছরের তুলনায় চার মাস কতটুকু ।তো কাজী যারা চিল্লার জন্য বেরিয়েছি চিনচিল্লা এখন হয় নাই কম আজ কম সর্বপ্রথম তো তারা তিন চিল্লার জন্য নিয়োগ করে এই সফরেই তিন পুরা সফরে কম আর বাকি পুরা জিন্দিগি এই দাওদ তবলিকের মেহনতের মধ্যে লেগে থাকবো এটা নিয়োগ করে নগদ চার মাসের জন্য যারা যাইবেন তারা নিজের জায়গায় দাঁড়াই দেখেন অনেকে জমাতবন্দি হয়ে গেছেন যারা জমাতবন্দি হয়ে গেছেন তারা বসে পড়ে যারা এখনো জমাতবন্দি হন নাই তারাই খালি দাঁড়াবে যারা এখনো জমাতবন্দি হন নাই তারাই খালি দাঁড়াইবে বলে এইবার চিল্লার জন্য বেরিয়েছি তিন চিল্লা নাশ করে আর বাড়ির যেমন আল্লাহ তালা কবুল ফরমান আচ্ছা ভাই চসিফ রাখেন সবাই আল্লাহ আপনাদেরকে ভরপুর কবুল ফরমান বসে যান না তাড়াতাড়ি বসে যান যেমন তাড়াতাড়ি দাঁড়াই ছিলেন এমন তাড়াতাড়ি বয়ে যান ভাই যেমন তাড়াতাড়ি ছিলেন তেমন তাড়াতাড়ি বসে যান এখন আর কেউ এদিক সেদিক যায় না মজুরির শেষ হয় একটু বাকি আছে বসেন পিছনে কিনারে যারা দাঁড়াই আসেন তারাও বসেন আপনারাও বসেন একে অপরে বসেন ভাই দেখেন অনেকে চার মাস লাগাইছে ওনাদের জন্য মুরবীরা বলতেছেন যে বছরে চার মাস করে লাগাই কারণ আল্লাহর রাস্তায় ফিরনে বলা মানুষ আগের অনেক বাড়ছে এদেরকে কে শিখাইবো আল্লাহ রাস্তায় যদি আমরা বছরে এক শিল্লেই খালি দে বছরে যারা এক শিল্লা দিচ্ছেন তারা তিন চিল্লাপরকে একটু পরিচয় করে লেন আর পরিচয় করে একটু জিজ্ঞাসা করে লেন ভাই আপনার তিন চিল্লা হইসেনি আর না হয়ে থাকলে এবার দিয়া দেন না আর যদি তিন চিল্লা হয়ে থাকে একটু পরিচয় করিয়া একটু দাওয়াত দেন না তৈরি করতে নি দেখেন যে যে কয়জন তৈরি করব সেই কয়জনের বরাবর নেকি সে পাইবে